السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله سبحانه وتعالى قل يا عبادي الذين على انفسكم لا تقنطوا من رحمه الله وقال سبحانه وتعالى ومن يتوكل على الله فهو حسبه الحمد لله الله رب العالمين درবারে লাখو শুকরিয়া اداй করছি যা অবশিষ্ট আমরা আমাদের ধারাবাহিক যুবকদের বিষয়ে আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি যুবক বন্ধুরা আমরা গত দুটি পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আধুনিক সভ্যতা এবং মূল্যবোধ ভিত্তিক ইসলামিক সভ্যতা আধুনিক সভ্যতা আমরা দেখেছি একটি মরিচিকা যার পিছনে মানুষ ছুটছে আর ইসলামিক সভ্যতা একটি সত্যিকারের শান্তির ঠিকানা আমরা দেখিয়েছি আপনাদের সামনে যে বর্তমান যে সভ্যতা আমাদের সামনে আজকে চাকচিক্য প্রকাশ করছে যে সভ্যতা আমাদের চোখকে ধা দিয়ে দিচ্ছে এ হচ্ছে বস্তুবাদী সভ্যতা আমাদের প্রতিটি ঘর আমাদের প্রতিটি পরিবার আজকে ভোগ বিলাস সামগ্রী সংগ্রহ করার জন্য এক ব্যাপক প্রতিযোগিতায় নিমজ্জিত সহজ করে বলা যায় বিষয়টি এইভাবে একটি পরিবারে বর্তমান আধুনিক এমন কিছু ভোগ্য পণ্য তারা সংগ্রহ করলেন যা তাদের জীবন উপকরণের জন্য তাদের স্বাচ্ছন্দ্যতা আরামায়েশকে বাড়িয়ে দিল পাশাপাশি আরেকটি পরিবার ঠিক এই দৃশ্যটি দেখে ওই বস্তুগুলো সংগ্রহ করার জন্য তারাও প্রতিযোগিতায় নামছে আর এই প্রতিযোগিতা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তারা ধর্মীয় মূল্যবোধকে পরিহার করে ফেলছেন অথবা ক্ষেত্রবিশেষ তারা ধর্মীয় আদর্শকে জলাঞ্জলি দিয়ে অথবা কোনো কোনো ক্ষেত্রে তারা হালাল এবং হারামকে মিশিয়ে ফেলছেন বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন মুসলমানের জীবন বড় পবিত্র বড় সুন্দর বড় মোহনীয় তার পোশাক পবিত্র তার আহার্য বস্তু পবিত্র তার পানীয় বস্তু পবিত্র তার বাসস্থান পবিত্র তার চিন্তা চেতনা পবিত্র তার বলন কথন এবং ভাষণ পবিত্র মুসলমান কথা বলে সত্য বলে মুসলমান ভাষণ দেয় সত্য ভাষণ দেয় মুসলমান কারো সঙ্গে প্রতিশ্রুতি দিলে ওয়াদা করলে সে প্রতিশ্রুতি রক্ষা করে এগুলো একজন মুসলমানের বৈশিষ্ট্য মুসলমান হালাল খায় হালাল বস্তু ভক্ষণ করে হারাম বস্তু মুসলমান ভক্ষণ করতে পারে না মুসলমান এমন বস্তু পান করেন যা আল্লাপাক তাকে পান করার জন্য অনুমতি দিয়েছেন মুসলমান এমন বস্তু পান করতে পারে না যা আল্লাহ তার জন্য হারাম করেছেন যেমন মদ আল্লাহ হারাম করেছেন মুসলমান এমন পোশাক পরিধান করতে পারে না যে পোশাক তার আব্রু তার পরিপূর্ণ রূপে আচ্ছাদিত করে না ঢাকে না অথবা মুসলমান এমন পোশাক পরতে পারে না যে পোশাক তার মুসলমানিত্বের পরিবর্তে ইসলামিক আদর্শ প্রকাশ করার পরিবর্তে অন্য কোনো আদর্শ প্রকাশ করে আরো সহজ করে বলা যায় মুসলমান এমন কোন পোশাক পরতে পারে না যেই পোশাক অর্জিত হয়েছে হারাম উপায়ে মুসলমানের চিন্তা চেতনা মস্তিষ্কের এমন কোনো চিন্তা সে করতে পারে না যে চিন্তা কুলসিত কিসের দ্বারা শিরকের দ্বারা কুফুরির দ্বারা আল্লাহ সুান সঙ্গে অবাধ্যতা অস্বীকার করার দ্বারা মুসলমানের চিন্তা চেতনায় কখনো এই ধরনের চিন্তা আসতে পারে না যে আল্লাহর দেওয়া বিধান মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান নয় কোনো মুসলমান এইভাবে তার চিন্তাকে কুলসিত করতে পারে না যে কোরআনিক বিধান কোরআনের শাসন ইসলামী শাসন আজকের এই যুগে অচল আকবার কিন্তু বহু মুসলমানের মধ্যে এই চিন্তা কিন্তু চলে এসেছে তাহলে সে কি পরিপূর্ণ মুসলিম যে উদ হল ফিস কাফফা ইসলামে তুমি পরিপূর্ণ রূপে প্রবেশ করো কিছু মানব কিছু মানব না কিছু গ্রহণ করবো কিছু গ্রহণ করবো না এটা কোনো মুসলিম আদর্শ সভ্যতা হতে পারে না আল্লামা ইকবাল তিনি তো এক পর্যায়ে আফসোস করে বলেছেন যারা আচারে কালচারে তাহজিব তামাদ্দুনে অন্য ধর্মের আদর্শ অন্য ধর্মের বৈশিষ্ট্য যারা অনুসরণ করে এক মহা মহাবিপর্যয় সম্মানিত যুবক বন্ধুরা বোনেরা একবার ভেবে দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা একটা কঠিন অবস্থা দিয়ে আমাদের সময় পার করছি আমাদের এই সময় আমাদের জন্য এক ক্রান্তিকাল মুসলিম জাতি আজকে তাদের নামগুলোকে ইসলামী আদর্শ থেকে ক্রমে ক্রমে মুছে ফেলছেন নিজের সন্তানদেরকে এমন নামে তারা নামকরণ করছেন যে তার নামটি শুনে বুঝবার উপলব্ধি করার সুযোগ নেই যে এই ছেলেটি বা এই মেয়েটি কোনো মুসলিম পরিবারের সন্তান আবার মুসলিম যুবক এবং যুবতীরা তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে এমনভাবে চলাফেরা করছেন এমন পোশাক তারা পরিধান করছেন যে পোশাক দেখে তাদেরকে চেনার উপায় নেই যে এরা মুসলিম সামগ্রিকভাবে একটি বিপরজয় আমাদের মূল্যবোধের উপর আলহামদুলিল্লাহ এর ভিতরেও একটি উল্লেখযোগ্য সংখ্যক যুবক যারা ইসলামী আদর্শ এবং মূল্যবোধ চর্চা করে চলছেন এটি কি আমাদের জন্য আমি বলবো না। আধার, কালিমা কিছু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদেরকে এগিয়ে নিতে হবে যুবক বন্ধুরা গোটা বিশ্ব সভ্যতা আজ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা পৃথিবীর সমগ্র বিশ্বের সমগ্র জাতির যুবকদের জন্য একটি মডেল অন্যান্য জাতি অন্যান্য সভ্যতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুবকরা যেভাবে মরিচিকার পিছনে ধাবিত হয়ে তারা তাদেরকে একটি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে কেউ মাদকাসক্ত হয়ে পড়েছে নেশাগ্রস্ত হয়ে রাস্তার পরে পড়ে আছে কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে আজকে মৃত্যুর প্রহর গঞ্চে কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এক চরম হতাশায় নিমজ্জিত একবার তাকিয়ে দেখুন ওদিকে যার বাবা মা তার কাছে নেই একটি যুবা মহিলা কঠিন মুহূর্তে একটু শান্তির স্পর্শ চায় আজ নেই একটা শান্তির ছায়া তোলে দাঁড়াতে চায় সেই ছায়াটি নেই একটা মডেল দেখতে চায় তার সামনে সেই মডেলটিও নেই হে মুসলিম যুবক ভাই ও বোনেরা আপনি হচ্ছেন সারা বিশ্বের সমগ্র বিশ্বের সমস্ত যুবকদের জন্য একটি চমৎকার মডেল আপনি কেন তাদের অনুসরণ করতে যান ভেবে দেখেন তারা আপনাকে দেখে আপনার অনুসারী হয়ে আপনার আদর্শকে গ্রহণ করে তারা তাদের হৃদয়ে কাঙ্ক্ষিত শান্তি লাভ করবে এটি তো আমাদের প্রতিশ্রুতি প্রত্যয় হওয়া দরকার আমি সোরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত যেটি আপনাদের সামনে পেশ করেছি আসরাফু। কারণ নেই। আপনি জীবনের যে প্রান্তে দাঁড়িয়েছেন এখান থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি শুরু করতে পারেন আমাকে মানবতার জন্য মানুষের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমাকে ভালো কিছু একটা করা চাই আমি ভালো কিছু করতে চাই আমি মাদকাসক্ত হয়ে আমার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না কিন্তু চলমান বস্তুপাতি সভ্যতা যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই মাদকতার দিকে চলমান সভ্যতা আজকের যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেই হিংস্রতার দিকে গাশিউরে শিউরে উঠে হ্যাঁ যুবক বাহেরা আমাদের গা শিউরে উঠে যখন আমরা শুনতে পাই যুবক বন্ধু তার বন্ধুর বুকে ছুরি চালিয়ে দিয়েছে যখন আমরা শুনতে পাই ইউনিভার্সিটিতে কলেজে ক্লাসমেট বন্ধু তার বন্ধুকে খুন করে ফেলেছে কি আশ্চর্য ভয়ঙ্কর আমরা এক বিপর্যয় অবস্থায় দাঁড়িয়েছি যখন আমরা শুনতে পাই সন্তান তার মাকে খুন করেছে মাদক দ্রব্য নেশার অর্থ সংগ্রহ করার জন্য আতকে ওঠে আমাদের ভিতরে তখন আমাদেরকে এই কোরআন শান্তির বাণীর দিকে আমাদেরকে এইসব সমস্যার বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ইনশাআল্লাহ এই আলোচনায় ফিরে আসবো কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুর ওর আন শিরোনামে कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देख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 রক্ষারী দেখুন আল্লাহ সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম হতাশায় নিমজ্জিত এই ধারাবাহিক পর্বগুলোতে। আমরা আমাদের পূর্বের আলোচনায় যারা আমাদের সঙ্গে ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন সম্মানিত যুবক ভাই বোনেরা আমরা আজকে যে পর্বে এসে পৌঁছেছি বিরতির আগে আল্লাহর রহমান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 ইউনিভার্সিটিতে কলেজে ক্লাসমেট বন্ধু তার বন্ধুকে খুন করে ফেলেছে কি আশ্চর্য ভয়ঙ্কর আমরা এক বিপর্যয় অবস্থায় দাঁড়িয়ে আছি যখন আমরা শুনতে পাই সন্তান তার মাকে খুন করেছে মাদকদ্রব্য, নেশার অর্থ সংগ্রহ করার জন্য আতকে ওঠে আমাদের ভিতরে তখন আমাদেরকে এই কোরআন শান্তির বাণীর দিকে হাতছানি দিয়ে ডাকে কোরআনই একমাত্র আমাদেরকে এইসব সমস্যার সমাধান দিতে পারে কোরআন আমাদেরকে সেই পথ দেখিয়েছে আলহামদুলিল্লা আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিনের পথে আমরা যেদিকেই যাই না কেন যে পথেই দৌড়াই না কেন আমরা এমনও দেখেছি বিশ্বাস করি না কিন্তু জীবনের এক পর্যায় এসে তারাও মাথা নত করে স্বীকার করেছেন আসলে আমি যেখানে আগে দৌড়িয়েছি সেটা জীবন নয় সেটা মরিচিকা আজ আমি যেখানে ফিরে এসেছি এটাই জীবনুল্লাহ আল্লাহর ইবাদত এবং সেই আল্লাহ রবীন্দিন আসরের ভিতরে চমৎকার করে বলে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ একটি ধ্বংসের দিকে ধাবিত ক্ষতির দিকে ধাবিত কিসের নয় ক্ষতি বলুন তো এই যে জীবনে প্রতিটি দিন আমরা এগিয়ে যাচ্ছি ফুরিয়ে যাচ্ছে হিসেব করা দিনগুলো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যা পেয়েছি আমরা আল্লা রপুল আলমিনের কাছ থেকে আস্তে আস্তে সেগুলো ক্রমে ক্রমে অখিজু হয়ে যাচ্ছে আমার শরীরের কোষ দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে জরা আমাকে আস্তে আস্তে আক্রমণ করছে জীর্ণতা শীর্ণতা আমাকে ধাপে ধাপে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে কি ভাবছেন যুবক একদিন কি আপনার মাথার এই কালো চোল আপনার এই কালো দাড়ি সাদা হবে না আপনার শরীরে এই পেশিগুলোকে একদিন নরম হবে না আপনার শক্তিশালী দাঁত যা দিয়ে আপনি শক্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ করে খেয়েছেন এগুলোকে একদিন আপনার নরম হবে না আপনার চোখের দৃষ্টিকে একদিন কমে আসবে না আপনার হার্ট আপনার কিডনি আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গগুলোকে একদিন আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে না অবশ্যই ফেরাতে পারবেন আছে কোনো শক্তি না এটাই এই আয়াতের দাবি বল আসরে ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এক তো হল সৃষ্টির চলমান ধারাবাহিকতায় প্রকৃতির আল্লাহর এক কঠোর নিয়মের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ধ্বংসের দিকে এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য ফেরানোর উপায় নাই আরেকটি আমরা মানব রচিত সভ্যতা মানবের তৈরি করা বস্তুবাদী সভ্যতা ভোগবাদী সভ্যতার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন উইলগুলোকে ইচ্ছা শক্তিগুলোকে আমাদের সুকুমার বৃত্তিগুলোকে আমাদের হৃদয়ের সুন্দর অনুভূতিগুলোকে আমরা সেগুলোকে ক্লেদাক্ত কর্দমাক্ত এবং পাপাচারে কুলসিত করে চলছি এটা মানবতার বিপর্যয় এটাই আল্লাহরব্বুল আলমিন তার পবিত্র কালামে ডাকালাদা সীমা লঙ্ঘন করেছ নিজের উপরে মনের উপরে চিন্তার উপরে যারা জুলুম করেছো অতিরিক্ত সীমা লঙ্ঘন করা কার্যক্রমের মাধ্যমে তুমি সময়। সীমাকে কে অতিক্রম করেছ আজ তোমার ভিতরে এসে গেছে যুবক বন্ধুরা আপনি যে অবস্থানে আজকে রয়েছেন আপনি এখান থেকে শুরু করুন আপনার জীবনকে দেখবেন নতুন ভাবে আপনি উপলব্ধি করবেন নতুন ভাবে আপনার ভিতরের ফিলিংস গুলো আপনার প্রাপ্তিগুলো আপনার হৃদয়ের তৃপ্তি আপনি মূল্যায়ন করে দেখবেন আপনি আল্লাহর এই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য আপনার ভিতরে তৈরি করতে হবে একটি কর্মপন্থা এজন্য আপনাকে ফিরে যেতে হবে একজন আদর্শিক যুবকের কাছে কে তিনি যিনি আমাদের জন্য মডেল একমাত্র আমরা যাকে অনুসরণ করতে পারি সারা বিশ্বের মানবের জন্য আল্লাহ রবীন্দ্র যাকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ মডেল হিসাবে শ্রেষ্ঠ মডেল একমাত্র মডেল আদর্শ যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো হতাশার জগৎ থেকে আমরা নিজেদেরকে এগিয়ে নিতে পারবো এক সম্ভাবনার জগতে তিনি কে তিনি হলেন আপনি চরিত্র গঠন করবেন রাসুলের চরিত্রের মডেল দিয়ে আপনাকে সেই চরিত্র গঠন করতে হবে তাহলে আপনি হবেন একজন আদর্শবান যথাযথ চরিত্রবান এক বলিষ্ঠ ক্যারেক্টারের অধিকারী ক্যারেক্টার ইজ ল মানুষের চরিত্র যখন নষ্ট হয়ে যায় তার আর গৌরব করার মতো কিছু থাকে না যুবক বন্ধুরা আমরা পরবর্তী পর্বগুলোতে পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যুবকের সবচাইতে বড় সম্পদ হলো তার চরিত্র আরে আমরা চরিত্রটি গঠন করব কার চরিত্র দেখে আমাদের সামনে অনেক মডেল উপস্থিত আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ মডেল আমাদের জন্য আপনাদের নীরা পরিষ্কার করার চেষ্টা করেছি আল্লাহ রহমত থেকে হতাশ হয়ে যেও না আল্লাহর উপরে ভরসা করো বিশ্বাস করুন যে আল্লাহর উপরে ভরসা করে সাথে, আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ আপনার জন্য আমার জন্য জন্য আমাদের তিনি পথ বের করে দিবেন যে পথ দিয়ে আমরা সফলতার স্বর্ণ শিখরে পছতে পারব। মুছে ফেলুন হৃদয়ের সকল ব্যর্থতা হতাশা এগিয়ে চলুন দৃঢ়তার সাথে গ্রহণ করুন ইসলামী মৌল্যবোধ অর্জন করুন কোরআনের শিক্ষা ফলো করুন অনুসরণ করুন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শকে কে আপনাকে ঠেকাবে আপনি দুনিয়ার জীবনে হবেন একজন সফল ব্যক্তি শিক্ষায় সভ্যতায় আচরণে সম্পদে বৃত্ত বৈভবে এবং সম্মান ও মর্যাদায় আপনার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে নাহম তাকে শ্রেষ্ঠ মানব হিসাবে সার্টিফিকেট প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আর কি চাই এ সনদ এ ডিগ্রি ক্ষমতা দিয়েছেন হ্যাঁ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ওই যুবক ওই যুবতী এই সনদ এই চারিত্রিক সনদ আপনি প্রদান করুন যে কোরআন দিয়ে জীবন গড়ে কোরআন দিয়ে যে তার চিন্তা চেতনাকে পরিচালিত করে যে কোরআনের আদর্শকে জীবনে গ্রহণ করে তার জীবনে কোনো হতাশা থাকতে পারে না সে গিয়ে যাবেই রব্বানা আতিনা হাসানা। আিনা ফিদুন হাসানাতে আজ যুবক বন্ধুরা আমরা আজকের এই পর্ব শেষ করবো তবে শেষ করার আগে আপনাদের জন্য ওই দাও। আমরা তোমার কাছে ভয়াবহ কঠিন আজাব থেকে জাহান নামের আগুন থেকে মুক্তি চাই আমরা দুনিয়াতে সফলতা চাই আমরা পরকালে সফলতা চাই আমরা আমাদের আদর্শ নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই যুবক বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই পর্বের আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ पाउंड 01132301 बी बी बी एल ओ ओ कोड कोड बेमेल कर चारो दिखे चल प्रचंड झड़े लंड रहा पिछल सरुपथे जान्नि काफेला सरल पथे आसन गे शय क्यों ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हल तहित प्रचार कलिमार आवेदन কাল রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়